আসসালামুকম ওরিাত আলহামদুলিল্লাহ নবীন মহামিহি আজমায় সম্মানিত শ্রোতাও দর্শক মুন্ডলি আমরা রিয়দুলসহিন কিতাব থেকে ধারাবাহিকতার সাথে আলোচনা শুনে আসছি এ বিষয়ে আজকে যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো জেহাদের গুরুত্ব এবং তার ফজিলত এ বিষয়ে আমরা পূর্বের দর্শে কিছু আলোচনা শুনেছি আজকে যে হাদিস থেকে আমরা আলোচনা শুরু করবো সে হাদিস হলই ওয়ান তিনি বলেন যে আমি আল্লাহর রসুলকে জিজ্ঞেস করলাম মা ইয়াদ জেহাদ আফি সাবিউল্লা আল্লাহর রাস্তায় জেহাদের সমকক্ষ কোন আমুলটি হতে পারে আল্লাহ রাস্তায় জেহাদের সমপরিমাণ। কোন আমুলটি জেহাদের সম হতে পারে কল তিনি বলেন লাত্তাতি অউন তুমি এরকম কোনো আমুল যেটা নাকি জেহাদের সম হবে সেটা তুমি করতে পারব না তোমার দ্বারা করা সম্ভব নয় ওই ব্যক্তি দুইবার তিনবার এই একই প্রশ্ন করছে কুল্লুদায়কুল আর সে যখন প্রত্যেকবার এই কথাই বলছে যে আল্লাহ নবীল জিহাদের তুলনাই সেই সমপরিমাণ আমল কি হতে পারে আল্লাহ নবী প্রত্যেকবার একই উত্তর দিলেন জিহাদের সম পরিপরিমাণ অন্য কোনো আমলে তুমি জেহাদের সব পন্থ পুষতে পারবে না সুম্মা কল এরপর তিনি বললেন মাসাল মুজাহিদ বলছেন যারা আল্লাহ জেহাদ করে তাদের উদাহরণ কেমন সারা সারাদিন রোজা রাখা এবং সারা রাত্রি যাবত পড়বে তার সম পরিমান যে আল্লাহর আয়াত পরে কেমায় লাফিন সোম রোজা রাখতেই থাকি। রোজা ভাঙে না ওলা সলাতিন এবং সলাৎ পড়তেই থাকে নামাজ পড়তেই থাকে নামাজ ভাঙে না হাত্তা এয়ারজার মুজাহিদ সাবির যতক্ষণ পর্যন্ত মুজাহিদ সে জেহাদ থেকে ফেরত না আসবে বলছেন মুজাহিদের সমান স্বভাবের অধিকারী কোনো কাজ আছে কি না তো আল্লাহ নব্বী বললেন যে এটা তোমার দ্বারা সম্ভব না কেমনি বলছেন মুজাহিদ যখন ঘর থেকে বের হবে আবার ঘরে ফিরে আসা পর্যন্ত তুমি কন্টিনিউ রোজা রাখতেই থাকবা এবং কন্টিনিউ নামাজ পড়তেই থাকবা পারবা একদিন দুই দিন এক সপ্তাহ এক মাস যখন থেকে জেহাদে বের হয়েছে তখন থেকে ফেরত আসা পর্যন্ত কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি মুজাহিদের সমান সবাবের সমাবে কোনো কাজ করব তাহলে তা কী করতে হবে যে একেবারে লাগাতার রোজা রাখতেই হবে লাজাতার নামাজ পড়তে হবে পারবে কিউ পারবে না যদি সেটাও শরীয়তের বিধানের বিপরীত যে লাগাতার রোজা রাখা লাগাতার নামাজ পড়া এটাও ভুল কিন্তু এখানেই एक जिस बुझाते गई आल्लामन नी रेगुलर सर्वक्षण रोजा चालिए जावा सर्वक्षण तहारे दाड़िएटा जे रखम कत बड़ मूल्यवान क्या तरह यही क्या मुजाहिदे स्व पर्त पोछारथेष्टई अफि रिवायतुल बुखारी बुखारीवये अन्लाजुल ए जन व्यक्ति कल बल या रसुल आल्लासूल दुल्लानी आलाम यहाद जिहद আমাকে এমন কোনো আমুল সম্পর্কে বলুন যে আমলটি জেহাদের সমান হবে যে আমলটি জেহাদের সমপরিমাণ হবে কাল বলছেন লাজি দুহু আমি তো এরকম কোন আমল দেখি না যে আমল জেহাদের সমান হবে এরকম কোন আমল আমি পাচ্ছি না সুমকল হালতাস্তাতি এরপর আল্লাহ বলছেন তুই কি পারবি ইদা খরাজ মুজাহিদ মুজাহিদ যখন বের হবে আন্তহুল মসজিদ আতাকুম মুজাহিদ বের হবো জেহাদে আর তুই ঢুকবি মসজিদে ফতাকুম ওলা তফতুর দাঁড়ায়ে থাকবি নামাজ পড়তেই থাকবি বসবি না পতাফতির এবং রোজা শুরু করবি ইফতারি করবি না কন্টিনিউ পারবি ফাঁকা আল অমাই আস্তা তিয়ছেন এটা কে পারবে। বলছেন এটা যদি সম্ভব না হয় তাহলে জেহাদের সম কোনো কাজ করাও সম্ভব না সব হান তাহলে আল্লাহর রাস্তায় জেহাদ করা আর কত বেশি ফজিরত এই বিষয়ে আর একটি হাদিস আমাদের সামনে আল্লাহ বলছেন মানুষের জন্য সর্ব উত্তম যেটা তার মা তার রিজিক সেটা হলেই যে ওই ব্যক্তি যে ব্যক্তি তার ঘোড়ার লাগামকে ধরে আছে ফি সাবির আল্লাহর রাস্তায় ঘোড়ার লাগামকে আল্লা রাস্তায় ধরে আছে ইয়ু আলা মতনীহি সে ঘোড়ার উপর চলে সে অভিযান চালাই কুল্লামা হাই আতন আতন যখনই সে কোনো শত্রুর পক্ষতে কোনো ভয়ানক কোনো আওয়াজ শোনে অথবা যুদ্ধের যখন আওয়াজ শোনে সে সেই জেহাদের জন্য সে যুদ্ধের জন্য সে ঝাঁপিয়ে পড়ে কাতলা ওইল মৌত মজান্নু সে চাই সম্ভব্য মৃত্যু এবং লড়াই করতে চায় অর্থাৎ সর্বক্ষণ সে ঘোড়ার লাগাম ধরে থাকে এর অর্থ হলেই যে জেহাদের জন্য সবসময় রেডি থাকে প্রস্তুত থাকে যখনই প্রয়োজন মনে করে যে কোথাও মুসলমানের প্রতি হামলা হয়ে গেছে অথবা কোথাও মুসলমানি প্রতি জুলুম করা হচ্ছে তখনই সে ঘোড়ার উপর উঠে সেই জিহাদ এবং মৃত্যুর আশায় সে ঘর থেকে বের হয়ে যায় বলছেন এই ব্যক্তি সবচাইতে উত্তম বেশি কোন উপত্যকায় সে বকরি চড়াই ইউকিম সালাত জাকাত প্রদান করে আবু দরবাহু এবং তার রাবের। এবাদত করে হাতিয়া মৃত্যু পর্যন্ত রাইসামিনাস ইল্লাফি খাই বলছেন মানুষের মধ্যে এর চেয়ে উত্তম কোনো মানুষ নেই রওয়াহ মুসলিম তাহলে এই হাদিস থেকে যে জিনিসটি বোঝা গেল সেটা হলেই যে দুনিয়া যারা নাকি দুনিয়াকে একেবারে সিম্পল হালকা কিছু মনে করে এবং দুনিয়ার জীবনটাকে স্থায়ী জীবন বলে মনে করে না এবং তারা যারা মনে করে যে এই দুনিয়ার জীবন পাক আমাদেরকে আখেরাতের প্রস্তুতির জন্য বানিয়েছেন বিধায় এই দুনিয়ায় যদি লড়াই করতে হয় জান দিতে হয় মাল দিতে হয় রেডি প্রস্তুত যে কোনো সময় প্রস্তুত ঘোরার লাগাম ধরে রয়েছে মৃত্যুর কোনো ভয় নেই লড়াই কোনো ভয় নেই তার অর্থ হলো যে দুনিয়ার বুঝে তার মায়া নেই দুনিয়ার লোভ লালসা দুনিয়ার ভালোবাসা তাকে আল্লাহর দিন থেকে আকৃষ্ট করতে পারে নাই অথবা ওই ব্যক্তি যে ব্যক্তি এই দুনিয়ার সকল ফেতনা থেকে বাঁচিয়ে দুনিয়ার রং তামাশা থেকে বাঁচিয়ে দুনিয়ার সৌন্দর্যতা থেকে মুখ ফিরিয়ে নিয়ে কষ্টের জীবন জীবনযাপন করে কিছু ছাগল নিয়ে পাহাড়ে বসে নিজের ইমান এবং আমলের হেফাজত করে এবং সেখানে বকরি চড়াই কিন্তু শুধু বকরি চড়ালে হবে না আল্লাহরে বাজত করে এই জন্য আল্লাহাম যদিও গরিবদেরকে জান্নাতি বলেছেন কিন্তু সব গরিব তো নয় গরিবির পর যদি আল্লাহর ইবাদত করে তো সব রাখাল যে ফজিলত তা নয় ওই রাখাল যে রাখালি করে কিন্তু আল্লাহর এবাদতও করে ওই পাহারে আজানের সময় হলো আজান দেয় এবং সেখানেই সলাচদায় করে সেখানেই বসে ইবাদত করে এই ধরনের যে সমস্ত লোক আছে বলছেন এরা হলো দুনিয়ার সকল ফেতনা থেকে নিজেকে হেফাজতে রেখেছে তাদেরকে উত্তম বলা হয়েছে বলেছেন যে নিশ্চয় জাননাতে একশোটি দরজা আছে স্তর আছে জান্নাতে কতটি স্তর আছে একশোটি স্তর আছে আদাহ মুজাহিদিন আর এই একশোটি স্তর আল্লাহ পাক স্তর থেকে নিয়ে আসমান পর্যন্ত আর জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব কত পাঁচ বছরের পথ জমিন থেকে আসমানের দূরত্ব কত পাঁচ বছরের পথ ইমাম বখারি হাদিসটি বর্ণনা করেছেন যে ব্যক্তি আল্লাহকে রব বলে মেনে নিয়েছে এবং দিন ইসলামকে যে গ্রহণ করেছে ইসলামকে যে দিন বলে মেনে নিয়েছে আল্লা কেজিব করে দিয়েছে সুবহান এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ইনশা আল্লাহ My name is Fariq Zaknayek. I am Zakhra-Kiraniq. My name is Ristah Naik. You are the best of people, you work for mankind, you type in like, forijoing Allah, and believing in Allah. KOrnin <speaking> d Romeo kairi Ummatina, u Kharijatil Princi chercher Allah, <language> t這個是皆さん who wa dominun billah.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 মুক্তিটা নিশ্চিত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি জানতে হলে দেখুন ইসলামী সমস্ত সমস্যার সমাধান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 धिकार दायित्व देखो शुक्रवार सत्यवादी उत्तम चरित्र सम्प्रीति भल आदर्श ममिन भूषण এ আমাদের প্রিয় নবী মুদ রসুলের শিক্ষা সমূহ কি আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান বাংলায় আলহামদুলিল্লাহ ওয়সালাতু ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা নবী করিম সাহসালামের হাদিস থেকে জেহাদের ফজিলত এবং গুরুত্ব আলোচনা শুনে আসতেছিলাম আমরা বিরতির পূর্বে যে হাদিসটি শ্রবণ করছিলাম সেটি হলেই আবু সাইদ খুদ্ রাজ্লা হুতান তিনি বলেন রসুল্লাহ সাহেসালাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে রব বলে মেনে নিয়েছে এবং ইসলামকে দিন বলে মেনে নিয়েছে এবং মোহাম্মদকে রসুল বলে যে মেনে নিয়েছে আল্লাহ তালা তারাটি আবু সাঈদকে খুব ভালো লেগেছে ফকল তিনি বলছেন আইদহা দাহা আলাই রসুল হে আল্লাহ রসুল এই কথাটি আবার আমাকে একটু শোনান আল্লাহ নবীর আবার এই কথাটি তাকে বললেন সুম্মা কল এবং এরপর বলেন আর একটি দুইটি স্তরের মাঝে পার্থক্য হবে জমিন এবং আসমান সমতুল্যসুল আল্লাহ বলছেন সেই কাজটি কোন কাজ আল্লাহ তিনি বললেন আল জিহাদুফি রাস্তায় জিহাদ করা আমি আমার আব্বার নিকট হইতে শুনেছি ওহু আজরতল আদুবি আর তিনি শত্রুদের মাঝে উপস্থিত ছিলেন তিনি যখন শত্রুদের মাঝে শত্রুদের উপস্থিতির সময় উনি কথা বলছিলেন তিনি বলেন কলা সাল্লা সাল্লাম আল্লাহ রসুল বললেন নিশ্চয় জান্নাতের দরজা আছে তরবারির ছায়ার নিচে। জান্নাতের দরজা আছে তর বাড়ির ছায়ার নীচে ফাঁকা মারা একজন ব্যক্তি দাঁড়ালো রসাল হাইয়াতি বিক্ষিপ্ত চেহারা নিয়ে ময়লা যুক্ত চেহারা নিয়ে ইয়াবু তার সাজিদের কাছে ফিরে যায় ফকাল এবং বলে আমি তোমাদের প্রতি সালাম প্রেরণ করছি অর্থাৎ আমি এখন চলে যাচ্ছি জেহাদের জন্য সাজিদেরকে সালাম দিয়ে তার তরবারির খাপ থেকে সে তরবারি বের করে ফ আল কাহু এবং সে খাপটাকে সে ফেলে দেয় সুম্মা মাসা বিসাইফিহি সাইফি হি আল আদৌ এবং সে তার তরবারি নিয়ে জেহাদের মাঠে চলে যায় শত্রুদের বিরুদ্ধে জেহাদ করার জন্য ফ জারাবিহি হাত্তা কতিিল এবং সেই তরবারিদের দ্বারা জেহাদ করতে থাকে এমন কি শত্রুরা তাকে আঘাত করে এবং সে শহীদ হয়ে যায় রাহা মুসলিম মুসলিমের রেওয়ায় তাহলে সাহাবেক রাম তারা দুনিয়ার কোনো মায়া করতেন না দুনিয়ার কোন ভালোবাসা তাদেরকে জান্নাত থেকে পিছিয়ে রাখত না আল্লাহ নবীর মুখ থেকে শুনেছেন যে জান্নাত পাওয়া যাবে তরবারির সায়ান নিচে জেহাদের মাধ্যমে জান্নাত পাওয়া সহজ তখন সঙ্গে সঙ্গে সে উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে পড়ে ওয়ান আব্দুরহমানুখারি আবু আফ আব্দুর রহমান বিন জবর রাজি আল্লাহন তিনি বলেন রসুল বলেছেন আল্লাহর রাস্তায় কোন বান্দার কদম যখন ধুলি ধূসারিত হয়ে যায় যেই কদম আল্লাহ রাস্তায় জেহাদ করতে যে যে কদমে ধুলো লেগে যায় সেই কদমে কোনো দিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না সেই কদমে জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করবে না রহুল বোখারি বোখারি রয়েত ওয়ান রাজি আল্লাহ রসুল্লাহাম আবু হাজু তিনি বললেন রসুলাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখ থেকে যদি এক পোটা অশ্রু সে যদি ঝরাই তাহলে ওই ব্যক্তি কোশিন কালেও জাহান্নামে যাবে না এমনকি দুধ স্তনে দ্বিতীয়বার ফিরে না যাওয়া পর্যন্ত যে ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদেছে সে কোনদিন জাহান্নামে যাবে না তাহলে দুধ যদি স্তন থেকে বের করে দেওয়া হয় কোনো গাভীর অথবা ছাগলের তাহলে সেই স্তনেকে আবার দুধ ফেরত দেওয়া সম্ভব বলছেন এটা যেরকম অসম্ভব যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরেছে ওই ব্যক্তিও জাহান্নামে যাওয়া ঠিক তেমনই অসম্ভব সুবাহুল্লাহ তার শরীরে স্পর্শ হয় সেই ধুলা জাহান দুটা একত্রিত হতে পারে না ত্রিমুজি হাদিস করেছেন ও কলা হাদিস বলেছেন আব্বাস জাহান্নামের আগুন স্পর্শ করবে না দুই চোখ এমন আছে যাদেরকে কোশ্চিন কালেও কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না আইন উল বকাতমিন ওই চোখ যে আল্লাহর ভয়ে কেঁদেছে ওয়াইফি সাবির এবং ওই চোখ যে চোখটি আল্লাহ রাস্তায় পাহারা দেয় রাশান করেছেন এবং হাসান বলেছেন ওয়ান তিনি বলেন বলেছেন যে ব্যক্তিকে যে ব্যক্তি জেহাদের জন্য প্রস্তুত করেছে জেহাদের প্রয়োজনীয় জিনিস তাকে কিনে দিয়েছে ফকাদ ফি করল্লাহ খাইরিন আর যে মুজাহিদ তার রেখে যাওয়া পরিবারের সঙ্গে যে সদ আচরণ করলো তাদের সহযোগিতা করলো ফখত গাজা সে যেন জেহাদের সবাবে পেলো মোত্তাফুকুন আলী বুখারে মুসলিম হাদিস তাহলে জেহাদ করা যেরকম ফজিলত জেহাদের জন্য কাউকে সহযোগিতা করাও সেই ফজিলত এবং মুজাহিদ যখন সে জেহাদে যাবে এবং জেহাদে যাওয়ার সময় তার যে পরিবারের লোকজন সে রেখে যাবে তাদের যারা দেখাশোনা করবে তাদের প্রয়োজন যারা মিটাবে তাদের যারা খেদমত করবে তাদেরকেও মুজাহিদিন সমপরিমান সবাব দেওয়া ফল উরাই তিনি বলেন যে একজন যুবক যে নতুন মুসলমান হয়েছে কল ওই যুবকটি বলছে ইয়া রসুল্লাহ ইন্নি উরিদুল গাজওয়া আমি জেহাদ করতে চাই ওয়ালাইসা মাই মা আতাজা হাসবিহি কিন্তু জেহাদ করার জন্য যে সরঞ্জামের দরকার সেটা আমার কাছে নেই জেহাদের সরঞ্জাম আমার কাছে নেই কওয়াল তিনি বলেন ইতিফুলান অমুক ব্যক্তির কাছে যাও কদকানিদ ওই ব্যক্তি জেহাদের প্রস্তুতি নিয়েছিল নেওয়ার পর সে অসুস্থ হয়ে পড়েছে ফ আতাহু তো ওই ব্যক্তি তার কাছে আসলো ফকাল এবং বললো রসুল সাল্লাম আপনাকে সালাম প্রেরণ করেছে এবং বলেছেন আতিনিল্লাদি তাজা হাস্তাবিহি আপনি জেহাদের জন্য যা কিছু প্রস্তুতি নিয়েছিলেন সেটা আমাকে দেন কল ওই ব্যক্তি বলল ইয়া ফুলানা তার স্থিতিকে বলছে হে অমুক আল্লাহবিহি আমি জেহাদের জন্য যা কিছু প্রস্তুত করেছিলাম তৈরি করেছিলাম একে সব দিয়ে দাও হবি আনহু শ সেখান থেকে কোনো জিনিস তুমি আটকে রেখো না কোনো আটকে রেখো না বলছেন আল্লাহর কসম খেয়ে বলছি সেখান থেকে যদি কোনো একটি জিনিসে তুমি আটকে রাখো তাহলে আল্লাহ তোমাদের এই জিনিসের মধ্যে আল্লাহ তালা বরকত দেবেন না মুসলিমের রেওয়ায়ত তাহলে সাহাবা ইকরাম ওনারা নিজে জেহাদও করেছেন এবং জেহাদের জন্য সহযোগিতাও জেহাদ যাওয়ার জন্য প্রস্তুত আছে হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়েছে আল্লাহনবী আরাধুনকে পাঠিয়ে দিয়েছে যে তুমি তাকে এই সামানপত্র দিয়ে দাও ওই ব্যক্তি সেখান থেকে কত আন্তরিকতার সাথে তার স্ত্রীকে বলছে যে একটি জিনিসও যেন বাড়িতে না রাখা হয় এবং সকল জিনিস তাকে দিয়ে দেয় কারণ যে ব্যক্তি জেহাদ করবে এবং জাহাদের জন্য যে ব্যক্তি কাউকে প্রস্তুত করবে ওই ব্যক্তিও জেহাদের সমপরিমাণ পরিমাণ সাপ পাবে আবু সাহিদ তিনি বলেন এবং বলেছেন যে তাদের জন্য আজরু বাই না এবং সব দু জনার সমান সুইজনের সমাপরিমান এই হাদিস থেকে আমরা জেহাদের ফজিলত সেটাও জানতে পারলাম এবং জেহাদের নিজে না যে অন্য কাউকে যদি জেহাদের জন্য প্রস্তুত করা হয় তারও ফজিলত শুনলাম এবং শরীয়ত এটাও আমাদের বলে নাই যে তোমরা সবাই বের হয়ে যাও প্রয়োজনে বাড়িতে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে তাহলে তাদেরকে দেখাশোনার জন্য কোনো ব্যক্তি রেখে যাওয়া এটাও শরীয়ত বলেছেন তবে যে ব্যক্তি ওজর বসতে রয়ে যাবে অথবা দুই ভাই আছে একজনকে জেহাদে যেতে হবে আর একজন বাড়ি দেখাশোনা করবে তো দেখাশোনা করার কারণে যেহেতু এটাও একটি কাজ জেহাদ একটি কাজ পরিবারকে দেখাশোনা করা এটাও একটি কাজ তো উভয়ের কাজের মাঝে স্বভাব আল্লাপাক সমানভাবে দিয়ে দেবে আল্লাপাক যেন আমাদেরকে যান এবং মাল দ্বারা জেহাদ করা যেন তৌফি দান করেন ও আখ দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বরক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 आईआर बारेमिंग नम्बर शून्य IBAN SORT CODE CODE SWIFT BIC उ ए वाय टा पाठ मेल कर ट गेश खेला हारजित थे हार जुआ देख किषिमुधवार रत बार बांगदेश रे एगारोट भारत पीस टी बांगल